মানবতার সমাধান সালামু আলাইকুম আম্মা বাদ। সম্মানিত সুযোগ দর্শক আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফোরআের আসরে ফোরআের ঘটনায় যেখানে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষা আর আজ এমন একটি ঘটনা শুনব সেটি হলো কিবলা পরিবর্তনের ঘটনা এর সাথে ইমানের কি সম্পর্ক সলাাতের কি সম্পর্ক এবং ঘটনাটি কেনই বা কটেছিল কী পরিকালনা নিতে চেয়েছিল এর মাধ্য দিয়ে সেটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব আর সেজন্য আমাদের সাথে যে সমস্ত আয়ালেম আয়লামা স্টুডিওতে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেই প্রথমে আমার সর্ব ডানে অভিষ্ট আছেন তরুণ আয়ালেদিন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আমার ডানে আমার সর্ব বামে অভিষ্ঠা আছেন ইসলামী চিন্তাবিদ শেখ হাসান সম্মানিত সুতি যথারীতি উপস্থাপনা রয়েছে আমি হারুন হাসিন বলছিলাম আমরা শুনবো কোন ঘটনা পরের ঘটনা আর কিসের ঘটনা কেবলা কেবলা পরিবর্তনের ঘটনা কেন কেবলা পরিবর্তন হয়েছিল এবং কোন দিকে পরিবর্তন হয়েছিল সুতরাং আমরা সেটা জানবো প্রথমেই এই ঘটনার উপস্থাপনের জন্য আমরা আরজ করব আমাদের অতিথি মুফতি কাজ ইব্রাহিম সরকার আলহামদুলিল্লাহ কেবলা পরিবর্তনের ঘটনাটি একটি যুগান্ত করি বিশ্বমানের একটি ঘটনা পৃথিবীর নবুয়তের যেই আঞ্চলিক কেন্দ্র অতীতে ছিল বাইকুল মুকাদ্দাস জি যেখানে হাজার হাজার নবী রাসুলগঞ্জ এসেছিলেন তারা পৃথিবীর একটা অঞ্চল একটা জাতির প্রতিনিধিত্ব তারা করতেন তো যেহেতু আগামী দিনের শেষ নবুয়তের বিষয়টি হবে বিশ্বজনীন সারা পৃথিবীর মানুষদের জন্য শেষ নবুয়ত পৃথিবীতে আসবে তো এই সেই কেন্দ্রটা হতে হবে বিশ্বজনীন এই জন্য আল্লাহ তারা মানে ইসরাইল থেকে নবতের এই প্রাণকেন্দ্র সরিয়ে মানে ইসমাইল অর্থাৎ আবার যারা প্রতিবেশী ছিলেন কাবা শরীফ যারা নির্মাণ করেছিলেন তাদের দিকে নিয়ে আসলেন জি এই বিষয়টি কেবলার বিষয়টি তো এটার যেটা সূচনা হয়েছিল নবী সাল্ল সর যখন মক্কায় ছিলেন এবং মদিনায় যখন এসেছিলেন যেটা শহীদ বোকারিত এসেছে ষোলো বা সতেরো মাস কিন্তু সেটা তো ছিল একটা আঞ্চলিক কেবলা ফিলিস্তিন এটা বিশ্ব মানবতার কেবলা নবীজির মন চাইতো যে বাইতুল্লাহ আমার কাবা হোক তা আল্লাহ সেই আকাঙ্ক্ষা তার পূরণ করলেন আমি ফিরিয়ে দেবো যেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে অতএব সাথে সাথে অর্ডার দিয়ে দিলেন্লিবাজ হারামের দিকে আপনি আপনার চেহারা ফিরিয়ে নিন তখন যখন আসে তখন নবীজি মসজিদে পরি সালেমানের মধ্যে মসজিদে কিবলা তানের মধ্যে তিনি যোহরের সালাতে দুই রাকাত পড়ে এটা সাহাবী এটা বলেছেন যে সালাসম মসজিদে নববীতে এখানে দুটো একটা হলো প্রথম সলাত যেটা ছিল কেবলার দিকে সেটা কোনটা আচ্ছা দুটো একটা হলো ইলাল কেবলা আল আসার সেটা হলো হল আসলাত কমপ্লিট যে সালাদটা তিনি বাইরের দিকে পড়েছিলেন সেটা ছিল আসার মসজিদ নবির মধ্যে আর যেটা অর্ধেক পড়েছিলেন কমপ্লিট হয় নাই দূরে শেষ হয়ে সলাতের মাঝখানে আয়াত আসছে সেটা হলো জোহর সালাত আরেকটা ঘটনা আচ্ছা এটা হলো কেবলা যখন হয়ে গেছে তখন এক লোক তিনিছে তারা সংবাদ পায়নি উনি বললেন আলাদাই তুমান কারবার যে আমি সাক্ষ্য দিছি যে আমি নবীজির সাথে তো কারবার দিকে ফিরে তারা বলল যে কি হলো মোহাম্মদ সাল্লাম এখন কেমলা চেঞ্জ করে ফেললেন যে কেবলার উপরে তারা ছিল কেন কিসে তাদেরকে সেখান থেকে আল্লাহ জানা দিছিলেন বড় কথা হলো আল্লাহর ইচ্ছা আল্লাহর অর্ডার আল্লাহ যখন পূর্ব পশ্চিম সবই আল্লাহ তিনি যাকে চান সেরাতে মোস্তাকিমের দিকে হেদায়ত করেন আল্লাহ পরের কারণটা বর্ণনা করেছেন আমি জানতে চাই মুখ ফিরিয়ে নেই তবে মেনে নতুন কেবলা মেনে নেয়া এটা সবার পক্ষে সম্ভব না সেটা হচ্ছে ইহুদিরা যতক্ষণ পর্যন্ত আপনি তাদের পক্ষে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত এবং নাসারারা ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বন্ধুরূপেই থাকে এটা বর্তমান দুনিয়ায় আমরা দেখি যখনই তাদের বিরুদ্ধে তাদের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত আসে বা আমরা বলি কোনো কাজ করি তখনই আমরা সন্ত্রাসী হয়ে যায়, তাদের প্রতিপক্ষ হয়ে যায় দুঃমন হয়ে যায় সমাজের জন্য এটা কিন্তু এই ধারা কিন্তু সে আগে থেকেই রসুল করিম সাল আলাম সাহেব বলছিলেন যে মুদিনে গিয়ে তিনি বায়তুল মুকাদ্দিকে ফিরে ফিরে নামাজ পড়ছিলেন ষোলো সতেরো মাস ষোল সতেরো মাস তখন কিন্তু তারা খুব মনে মনে আনন্দ অনুভব করতো যে মুহাম্মদ সাল্লাহাল্লাম তিনি আমাদের ক্যাবলার দিকে ফিরেই নামাজ পড়ছেন তাহলে তিনি আমাদের দিনেরই অনুসরণ করছেন মনে হয় ব্যাপারটা এমনই যখনই রসুল কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন তখনই ওই কথা শুরু করল এটা কেমন কথা কদিন পরপর কেবলা পরিবর্তন এখানে শাহ আরেকটা বর্তমান সমাজের অবস্থার উপর আপনাকে ভিত্তি করে একটা কথা বলি ক্যাবলা হচ্ছে মুসলমানদের বিষয় কাবা মূল প্রসঙ্গ নয় কাবার দিকে আল্লাহ হুকুম করেছেন বলে আমরা কাবাকে কেবলা বানিয়েছি কাজেই কার দিকে না করে যদি আল্লাহদ্দাসের দিকে করতেন আমরা সেদিকে ফিরেই নামাজ পড়তাম আজকের সমাজে কিছু কিছু জায়গায় আমরা যেটা প্রত্যক্ষ করি যে মতো ঘর বানিয়ে সেটা তারা নিশ্চিত করে পর্যায়ে যাবে কারণ আমরা করি না আজকে এই কথাটা আগে মুখে মুখে বলতো আমরা সমাজে শুনতাম কেবলা কাবা বাবাই হচ্ছে কেবলা কাবা কোন বিষয় না অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের জন্য এবং গরিত কাজ বিভ্রান্তি আমরা মনে হয় করি না কারণ করি না কাবাকে ইজত এজন্য করি যে রবাহ আলমিন কাবাকে আমাদের জন্যে যেতে হচ্ছে একটা বিরতিতে ছোট্ট বিরতিতে অল্প কিছু করে তারপর আবার ফিরে আসবো ইনশাল্লাহ আলোচনা আশা করবো ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না আসসালাম আলাইকুম छबू दुर्बलता नहीं भलो एवं मंदिर तफा हाकिन सन्धार पांच ट्रचार रत बारोटा दे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 जी शुले बंदा मुशरिक और काफर मेथक्य हल सला सही मुस्लिम प्रथम खंड इमान हाथी संख्या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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে সালাম আলাইকুম ওবার বিরতির পর শুধু দর্শক আপনাদের সকলকে আবারের আসরে স্বাগতম বলছিলাম যে কেবলা পরিবর্তনের ঘটনা আচ্ছা শেখ আমরা এটা কোনটা ছিল আমরা সহজ করে বুঝার জন্য বলছি ছিল প্রথম যুগে কেবলাহ যুগ যুগ ধরে চলে আসছিল কেবলা ওই মানে ওইটা কেবলা আর আল্লাহ নবী সে কারণে ওই দিকে ঝুঁকেছিলেন যে কাবার দিকেই তার ঝুঁকটা আর এক্ষেত্রে কেবলা প্রসঙ্গে বলতে চাই কেবলা জিনিসটা কি কারণ কেবলা নিয়ে যথেষ্ট ধোমাশা আছে সেগিত দিলেন যে আমরা কেবলা বলি এবং অনেক সময় কিছু ওইটাকে কেবলা মনে করি আসলে কেবলা কবলন শব্দ থেকে আসে আরবিতে কবলন মানে আগে বা সামনে সেখান থেকে কেবলা মানে যেটাকে সামনে মানুষ করবে। কেবলা বলতে সেটি বোঝানো হয়েছে মূলত আর যার দিকে মানুষ যা হবে যার দিকে ফিরে এখানে সে অত্যন্ত বলেছিলেন যে আসলে এখানে কোনো আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ ঘর অথবা মক্কা এটি মুখ্য কোনো বিষয় নয় এটি হলো আল্লাহ সুদার মানুষের দিচ্ছেন আমি যেদিকে কিন্তু আল্লাহ মানুষকে ঐক্যের একটি জায়গা আনার জন্য সকলে যাতে বিশৃঙ্খল ভাবে না হয় যে আমি পশ্চিম দিকে এরকম একমুখী করে দিলেন সারা দুনিয়ার মানুষকে এবং সেটা যেদিকেই মোতাবজা হয়ে মুখ ফিরে সোলাতের কথা বলতেন আমরা বাউন্স ছিলাম বাধ্য ছিলাম সেটাই মানতে কিন্তু আল্লাহ রবীন্দ্র করেছেন এটা আমরা বলবো যে এখানে একটা বড় দিক হচ্ছে যে কাবাটা যেটা সে বলছে না হলেওময় স্থান এবং এটা হচ্ছে আপনার হেদায়তের কেন্দ্র এতে কোন সন্দেহ নাই বিষয় এখন এই কাবা কেন্দ্রিক নিয়ে এখানে কারবার কারাবার কথা বলেছেন এখানে যদি কেউ কোনো কুফরি করে কোন জুলুম করে জুলুমের ইচ্ছা করলেই তাকে আলিম শাস্তি আসাধন করানো হবে যেমন আব্রা ইচ্ছা করেছিল একেবারে মেচাগার করে দিয়েছেন কাসফি মকুল চর্বিত ভুসির মতো করে দিয়েছেন আবাবিল ঝাকে চাকে পাখি দিয়ে তো এখানে আমাদের দেশে যারা কাবা বা কেন্দ্রিক জুলুম করে যে ওনার নিজের বাড়ি কেবলা এটা কিন্তু ওই আয়াতের যদিও ডাইরেক্ট কথা নয় কিন্তু ছিটে ফোটা এদিকে আসে যে কাবা বা কেন্দ্রিক জুলন্ত কেবলা হলো কা করা কাবাকে বাকে অসম্মান করা অপমান করা এবং সেখানে দেখা যায় এই লোক ধর্মগুরু বা উনি পীর সাহেব ওনার বাড়ি কেবলা ওনার এরকম বহু লোক এখন সমাজে পরিবর্তন খুব জরুরি এই যে কাবা বানানো হচ্ছে কাবা বানিয়ে ফেলেছেন কাবার মত করে যাচ্ছে সর্বপ্রথম যে করেছিল সে ছিল্লা হজে যেতে না পারেন তাহলে বাইতুল্লার মতো একটা গড় বানিয়ে ওইটাকে তোফ করে নিয়ে দশটা রোজা রাখলে কি হয়ে যাবে হজ হয়ে যাবে এই একটি ফতোয়া সে দিয়েছিল আর তারই গুলো আজকে দেখা যাচ্ছে যে ওই ধরনের আমাদের এটা বলা হয়নি কেবলা চেঞ্জ করা যে শিক্ষা আমাদের মুসলিম জাতির জন্য সেটা হচ্ছে যে আমরা যে ঘটনা থেকে পাচ্ছি সেটা হলো আল্লাপাকালাত আর আয়াত নাজিল হওয়ার সাথে সাথে ঘুরে গেছেন এর মানে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ আমার কানে পৌঁছবে আমাকে সাথে সাথে সেটা মেনে নিতে হবে আসছে আয়াতে আছে বিষয়টা সেটা হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তাহলে যারা মৃত্যুবরণ করেছে বাইতুল মোকদ্দাসের দিকে নামাজ পরে সুন্দর দিক যেটা কোরআনের বলতেন্লাই ইলাল মসজিদ মসজিদ আইনে কেবলাটা একটু সরে গেলে আর আল্লাহ বলে ফিরলে হইবে আল্লাহর বরাবর হওয়া কোনো জরুরি ঠিকঠাক আজকে সমাজে অনেক আমলে এই কারণে ছেড়ে দেয় যে আমার পক্ষে অসম্ভব রোজা রাখেন না কেন যে আমার পক্ষে অসম্ভব আমিও সুস্থ করতে পারি না এই সমস্যা আজকে অনেক এবাদত মানুষ এই কারণে ছেড়ে দেয় যে আমার পক্ষে অসম্ভব আসলে মানুষের পক্ষে অসম্ভব ইসলামী সরিয়ায় অন্তত এমন কোনো আমল একটি আমল একটি সুন্নাও সেই হিসাবে অন্য এলাকা মানুষ করতেই পারতো না করতে পারত না দিক বলাতে দিকটা বিশাল এক আমাদের আজকাল যদি ইমাম সাহেবরা কোন মাস্তা ভুল বলে থাকেন হতে পারে মানুষ হিসেবে যদি আমি কোন ভুল বলি আমি যদি বলি যে ভাই আমি ভুল হয়েছি এখন এটা সঠিক আমরা সমালোচনা আর শুরু করে আমরা আলোচনা করি তাহবিল কিন্তু বলেছেন উদা। খুবই প্রিয় আমরা আপনি কথা ইঙ্গিতেন্ট ফোকাস করার দরকার তিনটি ঘর আল্লাহ তালার এই তিনটা ঘরে শুধুমাত্র এরকম আসায় তো সেটা ইমান বিধ্বংসী একটা হাদিসকে লঙ্ঘনকারী একটা কাজ হবে তাহিদ নামে তাহিদের কেতাব লেখা হয়েছে এখন টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে এইসব এবং তারি অন্যান্য যত অর্জন ছিল সবই বাতিল এই সব বিভিন্ন কেন্দ্রের পিছনে যে টাকা গুলো খরচ করছে সেটা জমা করতো সেটি হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে নির্দেশ দেবেন সে নির্দেশ আমরা পালন করবো এক সময় বাইতুল্লাহর দিকে কেবলা ছিল আবার আল্লাহ রব আলম বাইতুল মহদেসের দিকে করে দিলেন অথবা বাইদুল মহদেসের দিকে ছিল আল্লাহ রবুল্লা আলম আবার সে ফিরিয়ে বেতুল্লার দিকে করে দিলেন আল্লা রবুল্লা আলমিনের অনুগত বান্দারা তাৎক্ষণিকটা মেনে নিল কাল বিলম্ব করে নাই। এটাই হলো ইমানের দাবি যখন আমরা কোনো নির্দেশ পাব, তাৎক্ষণিকভাবে মেনে নেব কোনো প্রকার প্রশ্নবাণী জর্জরিত করব না এটা যদি আমরা করতে পারি তবেই আমরা হেদায়তের পথ পাব। আমরা ধন্যবাদ জানাই আমাদের অতিথিদেরকে বিশেষ করে আজকে স্টুডিওতে যারা এসেছেন শেখ আহমদুল্লাহ শেখ মখলুসুল এবং মুফতি ইব্রাহিম সাহেব এবং শেখ হাসান জামিল সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের কল্যাণ কামনা করে বিদে আরজ করছি ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 जयंट डर जाके नाहक देख अर्धांगी नातिनी प्रति रविवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजीए